আল আলিয়া আকমাল তুল দিন আজকে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি ও আত্মাল তো আলীকুম নাতি আমার ন্যামত তোমাদের প্রতি পূর্ণাঙ্গ করে দিয়েছি ও রুই তুল ইসলাম দিনা আর দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য আমি মনোনীত করে দিয়েছি আমি সন্তুষ্ট হয়ে গ্রহণ করেছি রামান ইসমিন কেউ যদি বাধ্য হয়ে যায় খুদার কারণে গুনা না করে কিছু হারাম খাদ্য খেয়ে নিতে ফাইন্না হাফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ তাকে তিনি অনেক ক্ষমা করেন এবং মাফ করে দেন এই আয়াত মধ্যে হালাল হারামের বিষয় আমরা আগেই বলেছি আলোচনা হচ্ছে খাওয়ার দাবার এগুলো অত্যন্ত জরুরি হালাল হারামের বিধানগুলো এখানে আছে সেগুলোর আল্লাহ বলে দিচ্ছেন লিস্ট এসেছে কিছুটা কিছু পরে আসবে মাঝখানে আল্লাহ তালা বলছেন যে আমি আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এই যে দিন এই দিনটা আল্লাহ তালার একটি বড় নিয়ামত এই নিয়ামতকে আল্লাহ তালা এই উম্মতের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন আল্লাহ আর এই আয়াতটি হয়েছে আরাফাতের ময়দানে এবং নবী করিম সাল জিন্দিগির শেষের দিকে যে কয়েকটি আয়াত এসেছে তার মধ্যে এটা অন্যতম ইমাম আতাবআ রহমতুল্লা আলী বলেছেন ম্যা তসুল্লাহ সাল আলী ও এবং বলা হয় যে এটি নাজিল হয়েছে আরাফাতের দিনে ওলা মিয়াঞ্জেল বাহা এর এরপরে হালাল হার সংক্রান্ত আর কোনো আয়াত নাজিল হওয়া লাগে নাই তার মানে প্রায় ইসলামের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যা আর এই যে আয়াতের মধ্যে এখানে আল্লাহ আমাদেরকে ছোট্ট কথায় তিনটি নিয়ামতের কথা বললেন তিনটি বিষয় বললেন তিনটি ছোট ছোট বাক্য একটা হচ্ছে আমাদের দিনকে তিনি পূর্ণাঙ্গ করে দিয়েছেন দুই নম্বর হচ্ছে তিনি তার নিয়ামতকে আমাদের উপরে কমপ্লিট করে দিয়েছেন দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে ইসলামকে দিন হিসাবে তিনি পছন্দ করে দিয়ে নিয়েছেন এটা হচ্ছে এই উম্মতের উপরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামতের কথা এখানে বলা হয়েছে এর আগে ইসলাম এসেছিল অন্যান্য নবীদের কাছে তাই না আদম আলাহিসাম নুহা আলাহিসাম ইব্রাহিম আল্লাহাম মুসা আলাহিসাম ইসা আলাহালাম সমস্ত নবীর কাছে কোন দিন এসেছে ও ইসলাম ইন্দা দিন আন্দা ইসলাম আল্লাহর কাছে দিন কয়টা একটা সেটা কোনটা ইসলাম কিন্তু ওনাদের কাছে যে ইসলাম এসেছিল সেটা কিন্তু কমপ্লিট হয় নাই কিছু বাকি থেকে কোন হকুম সাময়িক ভাবে এসেছে পরবর্তী পর্যায়ে ওগুলাকে আবার উঠিয়ে দেওয়া হয়েছে পরে নবীর কাছে এসে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে কিন্তু আখিরি নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ তালা যখন ওয়াহি পাঠান এর পরে দিনের মধ্যে আর কোন পরিবর্তন হবে আর কোন নবী এসে পরিবর্তন করবেন কোন নবী আসবেন না পরিবর্তন হবে না তাহলে দিনটা ফাইনাল হয়ে গেছে এক মোকাম্মল হয়ে গেছে এই উন্মতের উপরে এসে নবী করিম সাল্লা মাধ্যমে এটা দিনটা এভাবে মোকাম্মল হয়ে যায় আর এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামক ওকে আল্লাহ তালা এই নবী আখির নবীকে খাতমুল আমিয়া করেছেন এবং তাকে পাঠিয়েছেন জিন এবং ইনসান সবার কাছে এবং আল্লাহ এই দিনকে দুনিয়ার মধ্যে বাকি রাখবেন যতদিন আল্লাহ চান কে আমাদের আগ পর্যন্ত এই দিনকে দুনিয়া থেকে কেউ উঠিয়ে দিতে পারবে না যতই চেষ্টা করুক এই দিনকে আল্লাহ তালা বাকি রাখবেন ঘেরা হুয়া আল্লাহ দিন এ করলে সমস্ত দিনের উপরে আল্লাহ তালা এই দিনকে প্রতিষ্ঠিত করে দেবেন এখন দিনটা যেভাবে আসে যদিও পূর্ণাঙ্গ আমাদের মুসলিম সমাজেও দিনের হুকুম হকাম জারি করার ব্যবস্থা নাই ব্যক্তিগত জীবনে কিছু করে সামাজিক জীবনে দিনের অনেক কিছুই অনুপস্থিত তারপরেও অন্যান্য দিন ধর্মের সঙ্গে তুলনা করতে গেলে ইসলামের পজিশনটা কতটুকু হাই আছে মনে করেন আলহামদুলিল্লাহ অন্য দিন ওয়ালারা যতই তাদের লম্প দম্প হোক তারা মনে করে এখনো তারা ইসলামের কাছে আসলেই পরাজিত আদর্শিক ভাবে পরাজিত কিনা অবশ্যই অত দুনিয়ার ক্ষমতা দুনিয়ার টেকনোলজি দুনিয়ার টাকা পয়সা মরণাস্ত্র অ্যাটম্বম এগুলো সব হয়তো বেশি থাকতে পারে কিন্তু তারা জানে তাদের দিনের আবেদন একদম শেষ হয়ে গেছে তাদের দিন তাদের লোকেরা কোন গুরুত্বই দিচ্ছে না তাদের ধর্মগ্রন্থ ঘরের ঘরগুলো কি হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ সেগুলোকে আল্লাহ যা রেখেছেন এখনো সরগরম আল্লাহ রহমতে এই তো এই বিরুদ্ধে এত হিংসা আর দুশ্মনী ঠিক কিনা তো আল্লাহ তালা যে কথা বলেছেন লেইও এটাকে জাহের করে দিবেন এটাকে প্রতিষ্ঠিত করে দিবেন সবার উপরে এই দিনের প্রদূষণ থাকবে তা আছে কিনা আছে আমাদের কপাল পড়া আমরা আমল কম করি আমরা বদকিসমত আমরা দিনকে ছেড়ে দিলাম এই জন্য দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আমরা আজকে আমাদের যে প্রদূষণ থাকার কথা ছিল হারিয়ে ফেলেছে এটা আমাদের আমলের দুর্গতির কারণে কিন্তু আল্লাহর দিন এখনো সমস্ত দিনের সামনে কি গালেব হয়ে আছে জাহের হয়ে আছে এখনো তার এই আদর্শিক স্বীকৃতি অন্যরা দিতে বাধ্য সেটাকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা তাদের নাই যতই অপপ্রচার করুক এখনো আল্লাহ তালা এই দিনকে রেখেছেন এই অন্ত আদর্শ প্রতিষ্ঠিত হয়ে আছে তো আল্লাহ আল্লাহতালা এই উম্মদকে এই ফেভার করেছেন তারপরে আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদের জন্য দিন ইসলামকে সন্তুষ্ট হয়ে গিয়েছি কবুল করে নিয়েছি পছন্দ করে নিয়েছি ইসলাম তো আমাদের দিন এটাই আমার কাছে একমাত্র পছন্দের দিন তো আল্লাহ পছন্দের দিনটা আমাদেরকে আল্লাহ বরাদ্দ করে দিলেন আর বাকিরা আল্লাহর পছন্দের দিনটাকে হারিয়ে ফেললো মিস করে ফেললো লুজ করে ফেললো তো কত সৌভাগ্যবান আমরা অনেক সৌভাগ্যের অধিকারী আলহামদুলিল্লাহ দুনিয়ার অনেক কিছু যদি পেয়ে যায় আর দিনটা হারিয়ে যায় আমার কাছে না থাকে তাহলে আমি সবচেয়ে বড় দুর্ভাগা ঠিক কিনা আর যখন দিন থাকে আমি অন্য কিছু দুনিয়ার অনেক কিছু মিস করি আমার অভাব অনটন অনেক কিছু থাকে কিন্তু আল্লাহ দিনকে ধরে রাখতে পেরেছি তাহলে আমি সবচেয়ে বড় নিয়ামত আমার সাথে আছে কষ্টে থাকলেও অর্থনৈতিক দুঃখ কষ্ট থাকলেও শারীরিক কষ্ট থাকলেও আসল নিয়ামতকে আমি মিস করিনি আল্লাহ তারা খুশি হয়ে আসেন দিন নিয়ে আমাদেরকে দিন ইসলাম দিয়ে এটাকে পছন্দ করেছেন আমরা দিন যেটা আমরা গ্রহণ করেছি তিনি খুশি হয়েছে. আমরা খুশি হয়েছে ইসলাম কে পেয়ে আলহামদুলিল্লাহ আমরা তো খুশি হয়েছি মুসলিম উম্মাকে সবাইকে জিজ্ঞাসা করেন তুমি দিন ইসলামে খুশি আস অনেক মুসলমান বলবে আর দূর এই দিন নিয়ে মুশকিলে আসি এই দিন উঠাই দেন দেশ থেকে সরাই দেন এই দিন থেকে যত দূরে সরে আসি তত আমাদেরকে অন্যরা খুব বেশি আদর করবে মায়া করবে তাড়াতাড়ি তারা গিয়েছে মুসলিম দেশগুলো থেকে কিভাবে দিন সরানো যায় কিভাবে সিলেবাস থেকে দিন ইসলাম ইসলামের শিক্ষা উঠিয়ে দেওয়া যায় কিভাবে মসজিদ মাদ্রাসা রাজ মাহফিল তাপসির মাহিল বন্ধ করে দেওয়া যায় কিভাবে দিনের মানে প্রতিষ্ঠানগুলোকে এক গলা চিপে ধরা যায় এগুলো চাষটা চলছে কিনা হাই রে মুসলিম উম্মা দুর ভাগা আল্লাহ তাদের জন্য যে দিন দিয়ে সন্তুষ্ট হলো তারা এই দিন পেয়ে অসন্তুষ্ট হয়ে গেল তারা মুসলিম এই কথা পরিচয় তারা দিতে চায় না বলে যে না আমি এগুলোতে নাই আমি খুব আধুনিক মানুষ আমি খুব মডার্ন আমি খুব প্রোগ্রেসিভ এইরকম একটা ধারণা মুসলমানদের মধ্যে একটা বিরাট সংখ্যক লোকের মধ্যে ছড়িয়ে পড়েছে তারা আল্লাহ না সন্তুষ্ট হতে পারল না তাদের মনে দিনের ব্যাপারে এই চিন্তায় তারা আছে দুর্ভাগা তাদের জন্য কোনো খুশির খবর নেই হ্যাঁ আল্লাহতালা এই জন্য যেই ব্যক্তি খুশি হয়ে যায় এই দিন পেয়ে তার জন্য সুসংবাদ এবং খুশি যদি আমরা হয়ে গেছি সকাল সন্ধ্যার জন্য আল্লাহকে বলি যে আমি খুশি হয়ে গেছি তার জন্য সকালের তসবির মধ্যে মধ্যে আর বিকালের দিকের মধ্যে এই দিকের টা আছে এই আয়াতের আলোকে রদ ইসলাম দিনা অবী মোহাম্মদিনাল্লাস নবা নবিয়া ওয়ারাসু এই সকালে তিনবার সন্ধ্যায় তিনবার নবী করিম সালাম এই করতেন দিকির এবং সকালের মধ্যে। দিকির করে আমরা আদায় করি আল্লাহ আপনাকে রব হিসাবে জানতে পেরে মানতে পেরে কবুল করে আমি খুব খুশি আপনি আমাকে তো অফিস দিয়েছেন আর ইসলাম ইসলামকে আমাকে দিন হিসাবে আপনি আমাকে মুসলিম বানিয়ে দিয়েছেন আল্লাহ আমি এর জন্য কত খুশি আর মোহাম্মদ আমি যদি আগে থেকেই বলে থাকি এবং স্বীকার করি এবং মানি রাদি তু বি আমাকে আল্লাহ তৌফিক দিবেন যে আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ রব্বি আল্লাহ তোমার দিন কি আমি যদি খুশি হয়ে যাই দিন ইসলাম পে আমি ইসলাম আর আমি যদি নবী করিম সাল্লামের প্রতি আল্লাহ তালা আমাকে তৌফিক দিবেন আহ মান মুহাম্মদা আমি বলবো মোহাম্মদ সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহাম হচ্ছেন আমার নবী এই কথাগুলো ফেরেস্তারা জিজ্ঞাসা করবেন না তিনটা প্রশ্ন কোন ফেরেস্তা মুন এবং নাকি জিজ্ঞেস করবেন আরকি কথা বলে আলাপ সব মিষ্টি ভাষিতে আলাপ করে খুব কড়া ভাষায়। তোমার রব তোমার রবি বলবেন তাদেরকে আলাপ এই তরিকা বানিয়েছেন ঘাবড়িয়ে যাবে অনেকেই আবার উত্তর দিলে বলবে আবার প্রশ্ন করবে তুমি জানছো কেমন আবার ঠিক করে বলো তখন বান্ধা আবার উত্তর দিবেন যাকে আল্লাহ তৌফিক দিবেন মমিনকে আল্লাহ তৌফিক দিবেন আল্লাহ বলেছেন হাই আুনিয়া আহ যারা সত্যিকার ইমান এনেছে ইমানের দাবি পূরণ করে আমল করেছে তাদেরকে আল্লাহ তালা মজবুত করে রাখবেন ঠিক মতো উত্তর দিতে বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম তখন আল্লাহ তালা দুইবার প্রশ্ন করছে বান্দা ঘাবড়িয়ে গেছে উত্তর ঠিকিয়ে দিয়েছে স্টিল একটি ওয়ারিড আছে কারণ ফেরস খুব ইন্সপেক্টর মতো ইন্টারিগেটর মতো তখন আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসবে আর দরকার নাই আর জেরা করা লাগবে না আপ শিশু মিনার জন্না তার জন্য জান্নাতের বানিয়ে দাও বিছানা দাও তা কবরের জানলা খুলে দাও জান্নাতের আসতে থাকুক পেয়ে নবী হিসাবে সাল্লাহামকে এই দিনকে ইসলাম হিসাবে গ্রহণ করতে পেরে যে আমি ধন্য এই স্বীকৃতি প্রতিদিন তিনবার করে দেওয়া দরকার এই জন্য সকাল সন্ধ্যা আমরা কি পড়বো তো বলে আমাদেরকে আল্লাহর যে হুকুম হালাল হারামের কথাগুলা যেন আমরা মানি অনেক সময় হারামের কথা শুনলে কেমন জানি আমাদের একটু কষ্ট হয় আহারে এই সব হারাম হয়ে গেল ওই ব্যবসা করতে পারি না হারাম বাড়ি কিনতে পারি না হারাম এটা সেটা কি মুশকিল মনে হয় ইসলাম কবুল করে একটা জেলখানায় ঢাকছে না উম মনে করতে পারে আসলে তো লিমিটেশন আছে এই জন্য হাজির এসে দুনিয়া কি সেজনুল মোহমেন ও জান্নাতুল গাফের দুনিয়াটা সময় মোমেনের জন্য জেলখানাই মনে হবে আর কাফরের জন্য কি জান্নাতের মত সব হালাল তার জন্য সব খাওয়া আল্লা হালাল হারামকে ঠিক গ্রহণ করে ইসলামের আমাদেরকে একেবারে কষ্টে ফেলে দিয়েছে এইটা যদি কেউ মনে করে দূর ভাগা সে নিয়ামত চিনল না ও আত্মাল তো কতবার নিয়ামত আল্লাহ তালা তাকে দিয়েছে সে চিনলই না তাই না এই এই নিয়ামতটাকে উপলব্ধি করা এই আয়াত যখন নাজিল হয়েছে তখন রসুল বিদায় পরে তুমি কামছো কেন কল আনাফি জিয়া মিন দিন আমরা তো আমাদের দিন দিন নতুন করে আয়াত নাজিল হচ্ছে নতুন করে আল্লাহর পক্ষ থেকে ফরমান আসছে আমরা আমাদের দিন পূর্ণাঙ্গ হচ্ছে আরো অ্যাড হচ্ছে পূর্ণাঙ্গ হচ্ছে পূর্ণাঙ্গ হচ্ছে নতুন করে করে এখন যখন আল্লাহ তালা বলছেন পূর্ণাঙ্গ করে দিয়েছেন আম্মা আকমালা কোন জিনিস যখন পূর্ণাঙ্গ হয়ে যায় আর বাড়ার সুযোগ আছে আর তো বাড়বে না আমাদের এখানেই থেমে গেল তো আর যে বাড়ার আশা নাই দেখছেন ওনার দিনের জন্য কত লাল কাছ থেকে যখন একবার কমপ্লিট হয়ে যায় আর বাড়ার কোনো জায়গা নাই এখন আস্তে আস্তে কি হয় আস্তে আস্তে এবার কি হয় আস্তে আস্তে কমতে থাকে কোন জিনি যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তখন আস্তে আস্তে কমতে থাকে মানুষ বাচ্চা যখন বড় হয় বড় হতে কি খুশি লাগে ও জওয়ান হয়ে যুবক হয়ে গেছে কি খুশি লাগে পূর্ণাঙ্গ হয়ে গেছে বিয়ে শি করছে হয়েছে মাসা আল্লাহ চল্লিশ পূর্ণাঙ্গ হচ্ছে এখন আস্তে আস্তে কি বলবেন কমবে না বাড়বে এখন এখন কমতে থাকবে আস্তে করে চুল পাকা শুরু করেছে আস্তে করে দাঁত পড়া নড়াচড়া শুরু করেছে আস্তে করে চোখের চশমা লাগা শুরু হয়েছে দশ বছর আগে তো আমার তশমা দেখে নেবে আপনারা দেখছেন না এই শুরু হয়ে গেল এখন কমছে তো দুনিয়ার নিয়ম কোনদিন বাড়ে তখন কালি কমে যাওয়ার আশঙ্কা এখন তো কমার দিকে গভীর ভাবে চিন্তা সাল্লাম সদাক্তা ওনার উত্তর শুনে নবী করিম সালাম বলেন ঠিকই বলেছ অমর এখন কেউ বলবেন তাহলে দিন কি কমবে নাকি কোরআন কি কতদূর কমে যাবে না সে কমবে না সব তো ঠিকই আছে কেমন পর্যন্ত আল্লাহ তালা বাকি রাখবেন তাহলে কমবে কি তার মানে দিন তো থিওরি হিসাবে কোরআন হাজি ঠিকই আছে মোকাম্মল আকমাল তুল দিন এখন এই কোন ইনফরমেশন কমবে না কিন্তু কমবে কোন জায়গায় আমাদের জীবনে মানুষের জীবনে শাহাবাজার থেকে তবেদীর জীবনে একটু কমেছে না। তাবে তবেদীর জীবনে আর একটু কমেছে না। আস্তে আস্তে আমাদের জীবনে কতদূর কমেছে বাস্তবে আমলে সমাজে দিনের কার্যকরিতা অনেকখানেই উধাও হয়ে গেছে যদিও কোরআন হাদিসে মোকাম্মল দিন আছে নবী করিম সাল্লি সাল্লাম এই জন্যই বলেছেন কি খাইল করুণে কারুণী সর্বশ্রেষ্ঠ জেনারেশন হচ্ছে যুগ হচ্ছে কার যুগ আমার যুগ অর্থাৎ ওনার যুগ তারপরের যুগ কোনটা সুমালের লেভেলে চলে আসবে ওনার এবং সাহাবাদের জেনারেশন পরে তবে জেনারেশন তারপরে তাবে তবে জেনারেশন আস্তে করে এই তিন যুগ মোটামুটি একরকম ভালোই ভালোই গিয়েছে তারপর থেকেই অধপথটা দ্রুত গতিতে শুরু হয়েছে আস্তে আস্তে এমন অবস্থা হয়ে যাবে তিনি নিজেই ভবিষ্যৎবাণী করেছেন একটা হাদিসের মধ্যে যে দিনের আমল দিনের বাস্তবায়ন মানুষের জীবনে সমাজের জীবনে কিভাবে উঠে যাবে কিভাবে কমে যাবে তার একটা সুন্দর হাদিস তিনি সে রেখে গিয়েছেন সেটা কি ইসলাম এসেছে সমাজের মধ্যে একটা অপরিচিত অগ্রহণযোগ্য বেখাপ্পা সমাজের সঙ্গে মিলে না এইরকম একটা মনে হয়েছে ইসলামকে প্রথম দিকে মক্কার সমাজে যখন প্রথম দিকে ইসলাম আসে ইসলামটা মক্কার সমাজের সঙ্গে মিলছে মিলেনি তাদের কাছে কেমন লেগেছে পরিপূর্ণ উল্টাপাল্টা দেখি সব সমাজের মানুষের কাছে বেখাপ্পা মনে হয়েছে তারপরে হয়েছে পরবর্তী পর্যায়ে মাদানী জিন্দ ইসলাম ইসলামকে কবুল করিয়ে দিয়েছেন পুরো কবুল করেছে আফ দলে দলে ইসলামে দীক্ষিত হয়েছে আর আল জাজিরত আরব উপদ্বীপের প্রায় সবাই ইসলামে চলে এসেছে তাহলে এই সময় ইসলাম আর অপরিচিত থেকেছে ওই সময় না সবাই এখন দলে দলে ইসলাম ইসলামটাই তো দেখা যায় ঠিক সবাই তলে আস কিন্তু তিনি বললেন ও কিছুদিন আবার একটু হয়ে যাবে মনে হয় সমাজ আরেক দিকে ইসলাম থাকবে আরেক দিকে মনে হয় যেন মিলে না এইরকম ভাব সৃষ্টি হয়ে যাবে আমরা কি ওই সময়ের মধ্যে এসেছি এখন কি মনে হয় হ্যাঁ এখন ইসলাম মনে হয় যেন এই সমাজের সঙ্গে আর টিকছে না এরকম মনে হয় এখন এটা কি ইসলামের দোষ না সমাজের দোষের দোষ ইসলাম তো সবচেয়ে আমাদের মধ্যে হ্যাঁ তাই এই হচ্ছে অবস্থা সেই কথাটাই অমর আদাল করেছিলেন ওনার উত্তর শুনলে নবী করিম সাল আল্লাহিসাল্লাম স্বীকার করলেন ঠিকই স্বীকৃতি দিলেন যে হ্যাঁ তাই হবে আস্তে আস্তে তবে এইভাবেই থাকবে না হ্যাঁ আস্তে আস্তে উঠা নামা হবে এক সময় আবার ইসলামের জন্য ডাক আসবে আবার অনেকে ইসলামের দিকে আসবে আবার অনেকে ইসলাম বিপাক্ষে চলে যাবে এইভাবে বাতিলের চলতে থাকবে আলহামদুলিল্লাহ যারা দিন নিতে চায় ইসলাম তাদের কাছে এরকম আকর্ষণের বিষয় হয়েই থাকবে আর যারা দিনের দুশ্মনি করবে তাদের কপাল পড়বে তারা দিন থেকে বেরিয়ে যাবে এই তেমত পর্যন্ত এই অবস্থায় চলতে থাকবে আল্লাহ তারা এই হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব সংগ্রাম চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না এই কতল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে হক বাতিলের সংঘর্ষ চলতে থাকবে এই আয়াতটা একটা বিরাট সুখবর মুসলিম উন্মতের জন্য এই বিষয়ে অমর রে আল্লাহন সংক্রান্ত একটি আরেকটি হাজিস এসেছে কিছু ইহুদি এসে তখন ইহুদিরা ছিলেন এইরকম আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো ইহুদি জাতির মধ্যে আমাদের কিতাবে পাওয়া যেত তাহলে সেই আয়াত উপলক্ষে সেই দিনকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম এত আনন্দের খবর এত সুখবর এত বড় খবর সেটা কোনটা কখন নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে রসুল্লাহ তখন কোথায় ছিলেন হ্যাঁ তিনি ছিলেন আরাফার ময়দান আমি ছিলাম আল্লাহ আরাফার ময়দানে সেখানে সেদিন এই আয়াত নাজিল হয়েছে হ্যাঁ তো এই আয়াত আয়তন হওয়ার কারণে আমরা সেই দিনকে সেলিব্রেশনের দিন বানাইতে হবে আমাদের দিনের বিরাট স্বীকৃতি আল্লাহ দিয়েছেন এটার জন্য ঈদ একটা বানাইতে হবে তা বানাবো না আমরা কারণ আমাদের ঈদ কয়টা দুইটা ঈদ উল এবং ঈদুল আবহা কোন কোনো হাজি জুমার দিনের ঈদের কথা আসছে কিন্তু এটা এত বড় ঈদ না সাপ্তাহিক ঈদ কিন্তু বছরের বড় ঈদ কয়টা দুইটা আর কোন ঈদ আছে নাকি কিছু আরো ঈদ বানায় মুখে কোন ঈদ নাই ঈদ আল্লাহ অমর রাজেন এ শোন ঈদ দুইটা ঠিক করে দিয়েছেন তুমি আমাকে বলে ওই দিনে আমাদের সেলিব্রেশন করাইতে চাও মানে ঈদ বানাইতে চাও তা হবে না আমরা আমাদের নবীর তরিকাকে ফলো করবো যদিও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আবার আল্লাহ হালাল হারামের দিকে আসছে যে এই উপরে আমরা গত সপ্তাহে শুনেছি যে মৃত জানোয়ার তারপরে রক্ত প্রবাহিত রক্ত শুকরের গোস্ত আল্লাহ সারা জবাই করে সে সমস্ত জানোয়ার এরপর যেগুলা বিভিন্ন রকমের দেব দেবীর নামে করা হয় সবগুলো কি হারাম এগুলো খাওয়া যাবে না এখন দিকে বলছেন। কেউ যদি এমন মুসিবতে পড়ে যায় তার কাছে কোনো হালাল খাবার নেই এবং খুদায় তার জীবন বিপন্ন হয়ে আসছে এই সময় তার জন্য একটু খাওয়া যান বাঁচানোর জন্য যায়েছে গাইরা মতো জানে ফেললে ইসমিন কিন্তু আসে যখন কোনো হালাল খাবার নেই গাফরুর রহিম আল্লাহ তালা জানেন যে বান্দা এখন খুদায় রান বেরিয়ে যাবে বিদায় খাচ্ছে এটা আল্লাহ এলাও করে দিয়েছেন আল্লাহ তালা অনেক বড় ক্ষমা করেন তিনি বড় আলু তোমাদের এই দুরাবস্থার কারণে কিছু খেয়ে নিলে আল্লাহ সেটা তোমাদেরকে ক্ষমা করে দেবেন হালাল করে দিয়েছে রোকসকটা হালাল খাদ্য না থাকলে তখনই কিন্তু এই রকসক কেউ যদি না নেয় কেউ যদি বলে যে না আমি আহ ক্ষুদায় মরে যাচ্ছি আমার সামনে শুকুরের গোষ্ঠ আছে অথবা আল্লাহর নামে দবাই না করা গ্রস্ত আছে আমি এগুলা খাবো না আমি ইমানের দাবি পূরণ করবো আমি বরং না খেয়ে মরে গেলেও মরে যাব আমি হারাম মুখে দেবো না তার সিদ্ধান্তটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না এই বিষয়ে হাদিস নদী করিম সালাম বলেছেন ইন আল্লাহ ইউ হ্যাভ আন্তু রুখসাহু কামা ইয়াকু ইয়াকু আন্তু মা আল্লাহ তালা কখনো ছাড় দিলে মানুষকে মানুষ আল্লাহ ছাটাকে গ্রহণ করুক এলা আল্লাহ তালা পছন্দ করেন যেভাবে আল্লাহ করাটা করেন গুণা না করাটা পছন্দ করেন এই রকম যখন আল্লাহ মানুষকে কোনো কিছু অ্যালাউ করেন সেটাকে গ্রহণ করাও পছন্দ করেন। তাহলে না খেয়ে মরে গেলে মরে যাওয়া বা ক্ষুদায় ভীষণ কষ্ট হচ্ছে ওই অবস্থায় খাওয়াটা আল্লাহ তালা অ্যালাউ করেছেন হালাল নাই তখন হারাম খাওয়াটা আল্লাহ তালা পছন্দ করেন আর না খেয়ে মরে গেলে আল্লা তালা কি হবেন বেজার হয়ে যাবেন ওকে কোন কোন সময় হারাম খাওয়া ফরজ হয়ে যাবে। মানে না খেলে আপনি এক্ষুনি মরে যাবেন পানি নাই শুধু আছে মদ পিপাসায় গলা ফেতে আপনি এখন মরে যাওয়ার উপক্রম তখন এই মদ খাওয়াটা আপনার জন্য কি আপনি খুঁজতে খুঁজতে যান বেরিয়ে যাচ্ছে কোন জায়গায় পানি নাই হালাল কোনো পানিও নাই ওই সময়ের কথা তাই না এইরকম অবস্থা মরে না খেয়ে তাহলে আল্লাহ এটা গুসা হয়ে যাবেন আপনি ফরজ তারক করার গুনায় কবিরা করে আপনি মারা গেলেন তারপরে আসলো আর কি যে ব্যক্তি আল্লাহ তালার এইরকম সিচুয়েশনে যারা তিনি অ্যালাউ করেছেন হারাম জিনিসকে সে করল না না করে সে মরে গেলো বা প্রচন্ড অসন্তিতে পড়ে গেল তাহলে সেই ব্যক্তি অনেক বড় গুণা করলো গুনার সাইজ হলো যে আরাফাতের ছোট যে পাহাড়টা আছে পাহাড়ের সমান সে গুণা করে ফেললো তারা হয়ে গেল এখন হলো যে কোন কোনো সময় এরকম খাওয়া ফরজ হয়ে পড়ে তবে এখন মনে করে যে ক্ষুদা লেগেছে বেশ কষ্ট হচ্ছে আপনার আশা আছে যে আজকে রাত্রে কাটাই দিলে কালকে নাগত খাবার আসবে ক্ষুদায় বেশ কষ্ট হয়েছে সফর করছেন কিন্তু কালকে খাবার আসবে আপনি মরে যাবেন না এদুর মনে হচ্ছে তখন খাওয়াটা ফরজ না তখন খাওয়াটা ফরজ না কিন্তু খুব কষ্ট হচ্ছে তাহলে তখন খাওয়াটা ভালো বা এলাউড আছে এটা যখন না খেলে মরে যাবেন তখন খাওয়াটা ফরজ মরবেন না কষ্ট হচ্ছে বেশি কষ্ট হচ্ছে কিন্তু আশা আছে আসবে খাইতে পারেন কারণ বেশি কষ্ট হচ্ছে বান্দার আল্লাহ অ্যালাউ করেছেন কিন্তু মরবেন না তাহলে এই সময় আপনি খেতে পারেন না খেলে গুনা হবে না কারণ কালকে সকালে খাবার আসতেছি আপনি সবর করেছেন তো এই দেখতে হবে যে প্রতিটি লেভেল অনুযায়ী আর যখন দেখা গেল যে শুধু ভাত আছে আর আছে হারাম কষ্ট ক্ষুদাও খুব লেগেছে এখন কি করা যায় কি খাবেন কর শুধু ভাত খাবেন খালি ভাত খাবেন এখন কি একটু ঝল নেবেন নাকি হারাম ঝল নেওয়া যাবে কারণ যান ভাত খাইলে জান বাঁচবে গোস্ত না খেলে জানা ঢোল না তারপরে এখানে খেতে কত অল্প কেউ কেউ বলছে যে কোন রকমের জানটা বাঁচে কদুল খাইলে যান বাঁচবে বাঁচবে এটাতে মাপবে কেমনি আবার তো বলছি এত মাপা দরকার নাই মোটামুটি আন্দাজ করে যা খায় তা কিছু কম খাবে একদম ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাফত ওপেন আবায়ার বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তো রয়েছে পাউন্ডের বিশেষ অফার আরো রয়েছে দুরুস আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ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 আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক সব এখন নতুন সাজে দুবাই সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইটিত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে আর পাচ্ছেন পুরুষ মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক পারফিউম সিডি ডিবিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া হজ ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি এটি সিক্স এ গ্রিন ফিল্ড রোড লন্ডন ই ওয়ান ইজে ফোন ওটু টু ও সেভেন থ্রি ডাবল সেভেন ট্রিপল নাইন এইট আলমানার সবসময়ই আধুনিক